আনাস রাহতাল হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লা সাল্লামকে একটি রেশমি জুব্বা হাতিয়া দেওয়া হলো। অথচ তিনি রেশমি কাপড় ব্যবহার করতে নিষেধ করতেন এতে সাহাবিগণ খুশি হলেন তখন তিনি বললেন সেই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ জান্নাতে সাদ ইবনু মুওয়াজের রুমালগুলো এর চেয়ে উৎকৃষ্ট